বাংলার দূরের কাছে সম্মানিত সুদর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার এই আলোচনায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আখিদার সাথে সম্পর্কযুক্ত কুসংস্কার কোন পীর মশায় ফের দোয়াই দেওয়া অথবা তাদের যে শাত পাব তাদের কাছ থেকে একটু সুতাবেদে বেঁধে নিলে কিছু করলে তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে এ যে কুসংস্কার আমাদের ভিতর রয়েছে এ বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম ও মারাত্মক আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দ যোগ দিয়েছেন আমাদের দায়ত গ্রহণ করে সাড়া দিয়েছেন আমরা তাদের সাথে পরিচিত হয়নি আমার সর্বমে আছেন বিশিষ্ট আলম শেখ শহীদুল্লাহ আর সমানের সাথে রয়েছি আমি হারুন হাসিন যেটা বলছিলাম যে পীরতান্ত্রিকতার গোলক ধাদুসংস্কার যা প্রকাশ্য আবার কিছু আছে এমন কিছু কুসংস্কার যা হয়তোবা ইমান নষ্টেরও কারণ হয়ে যেতে পারে আর এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে আমরা শেখ শহীদুল্লাহ যাচ্ছি गुरुत्वपूर्ण विषय मानुषयस नहीं विषय मानूष पीरियालिया मानुष किता बला जो अनेक सीमा लंघन करलिया उलिया जाहली जुगे जमन एक धारणा छो जहल जुगे मानुषे तीस प्रतिमा तैर প্রথমে তারা মনে করতো যে এই প্রতিমা আল্লাহ আমরা আসলে এদের আবাদত করি না করতেছি এজন্য যে এরা সুপারিশকারী হিসাবে আল্লাহর কাছে আমাদের এগুলি দেবে একটা আয়াতের দোহাই দিয়ে একটা আয়াতের আলোকে আল্লাহ অবলম্বন করো এই যে এই অংশটুকু নিয়েই আজকে এক মানুষেরা নিজেরাও মানুষকে সেদিকে আমন্ত্রণ জানাচ্ছে ওসিলা মনে হলাম আমরা আমরা যারা ওলিয়া বুজুর্গ বা পৌঁছাই দিব যাওয়ার সুপারিশ করব বা আরো কম বেশি এই ধরনের ধোকা পরেই নিজে মনে করছে যে আমি তো অনেক দুর্বল তাহলে আমার তো আল্লাহ আল্লাহ তাহলে আমার জন্য সহজ হয়ে মানুষ এই বিভ্রান্তিতে পরে মানুষ তখন সেই পথে ধরা এর অর্থ হলো সৎ শরিয়ত করার মাধ্যমে আল্লাহ সুবাহ কারণ একজন মানুষ যদি তার জীবনে চলা তদাই না করে দেখাচ্ছে ইমান কি জানা ইমান এনেছি আমাদের গোড়া কেমন তাহলে ইমানই অসিলা সেই জায়গায় ইমান ধ্বংস করে দিয়ে কি যেমন প্রধানমন্ত্রীর তারা মূল জিনিসটা বুঝে নাই মূল হলো আমার হাকিম বলেন প্রেসিডেন্ট বলেন মহাসচিব বলেন উনি তো আমার সম্পর্কে অজ্ঞ উনি কিছু জানেন না আমাকে চেনেন না জানেন আমাদের সম্পর্কে যে অনাহানের দিক থেকে তোমার জীবনশীল কাছে এমন জানি আর উপরে থেকে তোমালাই তোমরা বুকে যিনি শ্রেষ্ঠ ইমাম ছিলেন তাকেই তাকে ধরে আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন ছিল অথচীতে জীবিত রয়েছেন উপস্থিত আল্লাহ জিজ্ঞাসা করে জানে দাও আমি খুবই নিকট রয়েছি যখন আমাকে কেউ ডাকে আমি তার ডাকে সারা দেই তো মোহাম্মদ সাল্লাম কেউ যদি ওসিলা ধরার প্রয়োজন দেখা না দেয় ইসলামে আছে কিনা এটা প্রমাণ হওয়ার দরকার দেখেন মোহাম্মদ যত দিন ছিলেন ততদিন পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কোন খান ছিল না মোহাম্মদ যাওয়ার পরে আহবাকার নেতা হলেন ওই সময় কোন পীর ছিল না এবং কেউ কোনদিন কাউকে বায়াত নেয়নি হঠাৎ করে আসলো কয়েক শতাব্দীর আগে এই কিছুদিন আগে থেকে এক কথা যখন থেকে সিএর আবিষ্কার হলো তখন থেকে এই খানকার আবিষ্কার এখানে যে সর্বমৌলিক মাসানাটা যে উচিরে দাঁড়া আল্লাহকে অজ্ঞ বিশ্বাস করা সামিল আল্লাহ আমার অবস্থা জানে না তেরো আয়াতেই আল্লাহ জবাব দিয়েছেন বারোটি আয়াত উত্তর দিচ্ছেন কুল বলে যত ইয়েস আলহনাক তারা প্রশ্ন করে আল্লাহ উত্তর দিচ্ছেন কুল আলু নাকরু কুল কবির আহিল্লা আল্লাহার মাঝে কোন ভাইয়া নাই কোন দালাল মাহবুদ নাই এখানে কোনালাম পর্যন্ত এই সেরিকটা ছিল মূল সেরিক এটার বিরুদ্ধে সব নবীরা এই জন্য ইসলামের মূল বাণী মূল ফাউন্ডেশন মূল শিক্ষাই হলো সৃষ্টি করো ডাইরেক্ট দোয়া করো যিনি আমার কিছু জানেন এবং তিনি আমার অতি নিকটে সুতরাং তাকে ডাকতে আর বায়োমিডিয়া লাগবে না আর দুনিয়াতে কারো কাছে যেতে হয়তো আমি চিনি না কারণ মানুষের জানেনা মানুষের ক্ষমতা সীমিত সে আমাকে চিনে না তাই চীনা একজন মানুষকে নিয়ে যাওয়া এই যুক্তি দিয়ে আল্লাহ আল্লাহ কারণ যদি মনে করে এটা তো ভয়াবহামের জীব দাসায় বহুবার যুদ্ধের সম্মুখীন হয়েছেন মাধ্যম দেন তারপরে ইব্রাহিম আল্লাহু নিক্ষেপ করলো মাধ্যম নাই মাছের পেটে গেলেন কোথায় আসে দেখেন দক্ষিণ নৌকা যখন টনেটোর মধ্যে পড়ে কালবৈশাখীতে আক্রান্ত হয় বদর বদর পীর বলে ডাক দেয় যখন পৃথিবীতে শান্তিতে সুখে থাকতো আল্লাহর সাথে সেরকে লিপ্ত হতো যখন সমুদ্র পথে থাকতো চলতো তারা এবং টলমল করত। ছোট একটা প্রাণমন্ত আলোচনা সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমুখ মেনে চলা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 इनन्य गुणावलते अनुष्ठान इसलमानी फायदा आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम अल्लाह अपनी क्रेता जिनेसलम क्रय विधान বিক্রেতা জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনেরিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায়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 আমরা যাদের দোহাই দিচ্ছি এরা ওই সময় আর কাজে লাগবে না আর আমাদের বর্তমান এই সভ্যতার যুগের আর এটাকে সভ্যতা বলতে ঘৃণা হয় যে যুগের মানুষেরা তারা বিপদে পড়ে নৌকায় আল্লাহ জীবনে বলবে না আমি আল্লাহর আচ্ছা থামেন আপনি আল্লাহর আপনি আল্লাহর উনিও যদি আমি আল্লাহ আবার আল্লাহ বলছেন দুঃমন আল্লাহ হয়ে যাচ্ছে এরা ইহুদিদের ইহুদিদের শিষ্য শিষ্য আর বাকি মুসলমানদের ভাগ আল্লাহ করলো জালিম থার্ড ক্লাস দ্বিতীয় দল হল সেকেন্ড ক্লাস মুখার ইমাম বলেছেন জালিম কারা যারা মাঝে মধ্যে এরা যেমন ফরজে তেমন এক নম্বর আচ্ছা এই জালিম এবং সেকেন্ড ক্লাস এবং ফার্স্ট ক্লাস এরা সবাই আল্লাহ বলছেন জান কোন সুযোগ আছে যে এই লোকটা নির্দিষ্ট আছে আসলে একটা সুযোগ আছে আমি বলতে পারি যার মাঝে পরিপূর্ণ তাকুয়ার বিষয়টি রয়েছে আমি সেটাই বলতেছি তো যার মাঝে সবচেয়ে ভালো তাকুয়ার বিষয় রয়েছে সে কোনোদিন। মানুষেরা তার কাছে ডাক অত কেউ যদি নিজেকে ভালো বড় ওলি মনে করে তার কাছে মানুষকে ধর্ণা দেওয়ার জন্য ডাক দেয়া আহ্বান জানায় এটা হলো ইবলিসার কবুল হয়ে যাবে আমরা যেমন করে বলতে পারছি যে আমার যারা অনুগত্য করবে তাদের সকলকে নিয়ে আমি জান্নাতে যাবো আমরা বলতে পারি যে আজকে আমার হাতে যারা বায়াত গ্রহণ করবে এদেরকে না নিয়ে আমি না যেটা আপনার কেউ বলছেন যে যাদের পীর না তাদের পিস কথাটা কত মারাত্মক আপনি চিন্তা করেন যে ইমাম আবু হানিফিমার পীর কে ছিল আপনি যেটা বলেছেন যার তার পিস কথাটা সত্য কারণ যারে পীরে পেয়েছে শয়তান কয় যে তার কাছে আমরা যাওয়া লাগবে না বিশেষ শ্রেণী নিজেকে ওলি আওলিয়া মনে করা এটা ইহুদি খ্রিস্টানদের যে। ইহুদি নাসারা না হয় জান্ন তারা যে কাই পরিশ্রম করে অর্থ কামায় রিক্সা চালকদের উঠেছি ততবারই তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি আপনাদের আর এই রিক্সাওয়ালা রুজি বেশি বন্ধু মানুষের উপকার করতেছে মানুষের কল্যাণে আসতেছে সেই না দেখবেন অনেক দরবেশ হাল ও খায় ইমানো আগ্রা খাইলো রিক্সাওয়াল সাধারণ শ্রমিকরা এ থেকে বহু দূরে আছে অবস্থা আলহামদুলিল্লাহ তারা এক ধরনের মাবুদের পর্যায়ে চলে যাবে আর সব মানুষ তাদেরকে উ মনে করবে এটা গুমরাহির অন্যতম বড় কারণ আর আরেকটা জিনিস হলো আমাদের এই উন্মতের মধ্যে মকবুর ইমাম একজন এবার জি কারণ একজন মুসলিমের কাছে কোন মুসলিম নেতার কাছে যদি সাধারণ মুসলিম বায়াত গ্রহণ করে কোন বিষয়ের উপরে আল্লাহর দিনের উপরে আল্লাহর দিন ছাড়া অন্য কিছু নয় এই তরিকার উপর বায় তাহলে একজন মুসলিম বায়াত করবে আল্লাহর দিনের উপর আল্লাহর দিনের উপরে তা না করে যদি কোনো মানুষের তৈরি করা এই তরিকার উপর করে তাহলে এটা তো এটাই নকল থেকে সাবধান এই কোনো কোম্পানি একটা মাল প্রোডাক্ট বের করে ওরা বলে কি অনেক নকল তরিকা আসবে মাঝখানে একটা রেখা টানলেন আর ডানে কতগুলি রাখা বামে কতগুলি রেখা বললেন অতএব এগুলি যেখানে মনে করেন আমি একখানে যাব সেখানে যাইতে তিয়াত্তরটা রাস্তা এখন দেখতেছি আমি রাস্তা ছিল একটা এখন তিয়াত্তরটা রাস্তা সেখানে কত মারাত্মক আমি যদি ওই একটা রাস্তা নাচেনি একটা রেখে যাওয়া সেটা না ধরতে পারলে মানে হলে যদি কথম হয় আমাদের সময় যে একটা কথা আছে সেটা হলো যে হকানি পীর হ্যাঁ এই হকানি পীর নামে আলাদা কোন শ্রেণী কি ইসলাম আছে এটা একটা সুন্দর কথা আপনি মনে করিয়ে দিয়েছেন হকানি পীর দেখেন রোজাও রাখেন হজো করেন আমরা এগুলিকে এগুলি তো আমাদের জিনিস ঠিক আছে তাই না কিন্তু একটা পীর যতই হকানি হোক নিরানব্বই হক কাজ করেন আমরাও নিরানব্বইটাকে স্বীকার করবো এটা তো কোরআনে আছে ঠিক আছে কিন্তু এক যে পালন করেন আমি যে নোজার কথা বলতেছি শুধু এগুলি নিয়ে থাকবো ওই তরিকা সিলসিলা রুইমাস আমরা খাবো কিন্তু পিত্ত খাওয়া যাবে না যদি আপনি পিত্ত রাখেন যেতে চাচ্ছে না পরে হকানের নাম দিয়ে আলিমুলার নাম দিয়ে তাদেরকে আবার এই আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে এমন কিছু কাজ যেগুলি সাধারণত আমরা হেলায় খেলায় দিচ্ছি এবং সেটা যে কুশস্কার অথবা কুফুরিতে নিয়ে চলে যাচ্ছে এটা আমরা ঘুণাক খেয়াল করছি না বিজ্ঞ আলোচকদের আলোচনার ভিতর দিয়ে সে বিষয়গুলি ফুটে উঠেছে আশা করি আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব। সেজন্য আল্লাহ রব্লা আলমের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত तुम्हारा नाम करो जो जो सम्पद के विशुद्ध कर बर्तमान